সেই যে তিনি আর আজিমের রব এখন সেই রবকে রব না মেনে এখন আমরা রব মানতেছি কারে এই দুনিয়া আইরা গাইরা নাট্য খাইরা নিজেদের মতো কিছু মানুষ এই জন্য কবরের সর্বপ্রথম প্রশ্ন কি আজিম সুহান রব আহ বারবার আল্লাহর এ রব বিষয়টা স্মরণ করায় দেওয়া হইতেছে কবরে যাওয়ার পরে কি বলবে রব রব হলো পালনকারী রবের শাব্দি করতে হলো কি পালনকারী কিন্তু রব কাকে বলা হয় রব আপনি আপনার ছেলেকে পালন করবেন ঘুম থেকে উঠা নিচ ওয়াক করা তারপরে এই কাজ করা পড়া তৈরি করা এইগুলি করা নাস্তা করা এই সব একটা তার জন্য একটা শখ আপনি একে দেন নাই দিয়েছেন কিনা আপনি আপনি তার এটাকে বিয়ে বলা হয় আর রব রব এটা বিয়ের সাথে সম্পর্কিত এই যে সন্তানের পরিচর্যা এই পরিচর্যার মাধ্যমে মাম সন্তান যে কি করে তাকে তার ক্ষুদ্র অবস্থা থেকে তার ছোট্ট অবস্থা থেকে তার এই দুর্বল অবস্থা থেকে তাকে পরিচর্যা আছে যে প্রতিভাগা আছে সবটাই কি লাগুক কাজে লাগুক এটা চায় না আল্লাহ রবুল আলমীর লভ হওয়ার মানুষ তো আসলে ক্ষুদ্র মানুষ তো আসলে দুর্বল মানুষ আসলে নিকৃষ্ট মানে কি দিয়া কিন্তু সেই মানুষটাকে আল্লাহ এমন এই পরিমাণ সম্ভাবনা আল্লাহ রব আলম কি করছেন বলে দিয়েছেন যে সে কার সাথে হতে পারবে আল্লাহর সাথী হতে পারবে আর সেই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য আল্লাহ রবুল আলমিন পুরানিকালীন গাইডলাইন এখন যদি সেটা সঠিকভাবে কাজে লাগে মার রব্বুকার কবার প্রশ্ন করবে সে অটোমেটিক তার মধ্যে দিয়ে কে এসে দেবে জল এসে দেবে কারণ সে গাইডলাইন অনুযায়ী কি করছে চলছে আর যে গাইডলাইন অনুযায়ী চলে নাই রব হিসাবে তিনি যে ব্যবস্থা দিয়েছিলেন যে শখ দিয়েছিলেন যে নকশা দিয়েছিলেন সে জীবন কি করে নাই পরিচালনা করে নাই সে কি বলবে ওই সময় মিথ্যা কথা বলতে পারবে না কবরের ভিতর ছোট্ট বলতে হবে সে বলবে হাই হাই আমি জানি না তখন সেরেস্টা তাকে আঘাত করবে পিঠা দিবে আর বলবে লা যে না তুমি জেনেছ না কারো অনুসরণ করেছ সন্দেহের উপর ছিল সন্দেহের উপর তোমার মৃত্যু হয়েছে এই যে সন্দেহ আমাদের আমরা মনে করি যে হলে হলে হতে হতে পারে। পারে। এই যে মনে করা এই যে একটা সন্দেহ একটা বিবঙ্গলতা এটা কিন্তু ইমানের পরিপন্থী এটা ইমান না এটা কি না ইমান না এই বিশ্বাস নিয়ে গেলে এই সন্দেহ নিয়ে গেলে এই জ্ঞান নিয়ে গেলে সে ইমানদার হিসেবে উঠবে সন্দেহ মুক্তি না দিবেন কারণ জানেন আগুনে হাত দিলে কিভাবে জ্বলবে এখনো তো জলে নাই হাত যতক্ষণ দেন নাই তখন জ্বলছে এটা কিন্তু দিলে যে জ্বলবে এটা হাজারো ভাবে অনেকের মাধ্যমে এটা আপনার কাছে কি আছে স্পষ্ট হয়ে আছে এখন কি আপনি কি সময় হাত আঙুল আঙ্গুল আগুনের আগুনে কি কোনদিন পয়া দেখছেন যে আগুনে পড়লে যায়। যা নিজে পয়েরা দেখছেন নাকি তারপরে আপনাকে আগুনে ফেলা যাবে না কারণ বিশ্বাস আছে আগুনে কি করবে জানায় নিবে আখেরাতের প্রতি যদি বাস্তবে কারো বিশ্বাস থাকে তিনি হলেন জগৎ সমূহের কি রব যে রব এই জগৎ কে কি করতেছেন প্রতিপালন করতেছেন শুধু আমার ব্যক্তিকে প্রতিপালন করতেছেন আসমান জমিন সবকিছু কে বানায় রাখছে সবগুলিকে সুন্দর সুচারুরূপে কে আছে। সূর্য দেখেন আমরা ঘড়ির টাইম দেখি তারপরে আমরা সূর্য কখন উঠবে কখন ডুবে আগের থেকে একটা হিসাব বৈজ্ঞানিকরা কি করছে করে রেখেছে না হচ্ছে না এমন সং্রণ এত বড় বিশাল সৃষ্টিকে কে করতেছে আল্লাহর্বুল আলমিনের সাক্ষ্য এই বিষয়গুলি দিচ্ছে আল্লাহর্বুল্লাহ আলমিন তিনি হলেন জগৎসমূহের রব